তার নিয়াম তে শুক্রিয়া ক্যাম নেই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়াম তে শুক্রিয়া ক্যাম নেই করি তাই বারে ওই কাদমে লুটিয়ে পড়ি তাই বারে ওই কাদমে লুটিয়ে পড়ি যাই যদি কে এই দুটি চোখ দেখি মহিমা তার নিামতের এই জগতে হয় না উপমা যাই যদি কে এই দুটি চোখ দেখি মহিমা তার নিজামতের এই দুনিয়ায় হয় না উপমা তাই দমে দমে এই দবানে সেই নামিশ্বরী তাই বারে বারে ওই কদমে দুটি রে পড়ি তাই বার তাই তার বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বার বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাম খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ হিনের দাও খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা মুখ তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি তাই বারে বারে ওই কাদমে লুটি পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুক্রিয়া কেমন আদাই করি তাই বারে বারে ওই কাদমে লু লুটি পড়ি তাইবারে ওই কদমে লুটি পড়ি তারি শুক্রিয়া কেমন নেই আদায় করি তাইবার বারে ওই কদমে লুটি পড়ি তাইবার বারে ওই কদমে লুটি পড়ি তাইবার বারে ওই কদমে লুটি পড়ি তাইবার বারে ওই কদমে লুটি পড়ি yeah,